বিংশখণ্ড তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত রাধিকা গোস্বামী মুখুজ্জে ভ্রাতৃদ্বয় প্রভৃতি ভক্তগণের সহিত কথা কহিতে কহিতে বেলা প্রায় তিনটা বাজিয়াছে শ্রীযুক্ত রাধিকা গোস্বামী আসিয়া প্রণাম করিলেন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করলেন বয়স আন্দাজ ত্রিশের মধ্যে গোস্বামী আসন গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ আপনারা কি অদ্্বৈত বংশ গোস্বামী আজ্ঞা হা ঠাকুর অদ্বৈত বংশ শুনিয়া গোস্বামীকে হাত জোর করিয়া প্রণাম করিতেছেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈত গোস্বামী বংশ আকরের গুণ আছেই নেকো গাছে নেকো হয় ভক্তদের হাস্য খারাপ আম হয় না তবে মাটির গুণে একটু ছোট বড় হয় আপনি কি বল গোস্বামী বিনীতভাবে আজ্ঞে আমি কি জানি শ্রীরামকৃষ্ণ তুমি যাই বলো অন্য লোকে ছাড়বে কেন ব্রাহ্মণ হাজার দোষ থাকুক তবু ভরদ্বাস গোত্র সাণ্ডিল্য গোত্র বলে সকলের পূজনীয়। মাস্টারের প্রতি শঙ্খচিলের কথাটি বলতো মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন তিনিই টেনে নেবেন হাজার দোষ থাকুক যখন গন্ধর্ব কৌরবদের বন্দি করলে যুধিষ্ঠির গিয়ে তাদের মুক্ত করলেন যে দুর্যোধন এত শত্রুতা করেছে যার জন্য যুধিষ্ঠিরের বনবাস হয়েছে তাকেই গিয়ে মুক্ত করলেন তাছাড়া ভেকের আদর করতে হয় ভেক দেখলে সত্য বস্তুর উদ্দীপন হয় চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে সাষ্টাঙ্গ হয়েছিলেন শঙ্খচিলকে দেখলে প্রণাম করে কেন কংস মারতে যাওয়াতে ভগবতী হয়ে উড়ে গিয়েছিলেন তা এখনও শঙ্খচিল দেখলে সকলে প্রণাম করে চাণকের পল্টনের ভিতর ইংরাজকে আসতে দেখে সে সেলাম করলে কোয়ারসিং আমায় বুঝিয়ে দিলে ইংরাজের রাজ্য তাই ইংরাজকে সেলাম করতে হয় তন্ত্রমত। বৈষ্ণবের পুরাণ মত বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নাই তান্ত্রিকের সব গোপন তাই তান্ত্রিককে সব বোঝা যায় না গোস্বামীর প্রতি আপনারা বেশ কত জপ করেন কত নাম করেন গোস্বামী বিনীতভাবে আজ্ঞা আমরা কি করছি আমি অতি অধম শ্রীরামকৃষ্ণ সহাস্যে দিনতা আচ্ছা ও তো আছে আর এক আছে আমি হরিনাম করছি আমার আবার পাপ যে রাত দিন আমি পাপি আমি পাপি আমি অধম আমি অধম করে সে তাই হয়ে যায় কি অবিশ্বাস তার নাম এত করেছে আবার বলে পাপ পাপ গোস্বামী এই কথা অবাক হইয়া শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ আমিও বৃন্দাবনে ভেক নিয়েছিলাম পনেরো দিন রেখেছিলাম ভক্তদের প্রতি সবভাবেই কিছুদিন করতাম তবে শান্তি হতো সহাসে আমি সব রকম করেছি সব পথই মানি শাক্তদেরও মানি বৈষ্ণবদেরও মানি আবার বেদান্তবাদীদেরও মানি এখানে তাই সব মতের লোক আসে আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানে একজনের একটি রঙের গামলা ছিল গামলার আশ্চর্য গুণ যে যে যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙে ছুপে যেত কিন্তু একজন চালাক লোক বলেছিল তুমি যে রঙে রঙেছ আমার সেই রঙটি দিতে হবে ঠাকুর ও সকলের হাস্য কেন এক হব অমুক মতের লোক তাহলে আসবে না এ ভয় আমার নাই কেউ আসুক না আসুক তাতে আমার বয়ে গেছে লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই অধর বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল তা ওর কর্ম হলো না ও তাতে যদি কিছু মনে করে আমার বয়ে গেছে আবার কেশব সেনের বাড়ি গিয়ে আরেক ভাব হলো। ওরা নিরাকার নিরাকার করে তাই ভাবে বললুম মা এখানে আসিস নি এরা তোর রুপটুপ মানে না সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ সহসে বিজয় এখন বেশ হয়েছে হরি হরি বলতে বলতে মাটিতে পড়ে যায় চারটে রাত পর্যন্ত কীর্তন ধ্যান এইসব নিয়ে থাকে এখন গেরুয়া পড়ে আছে ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে ষাষ্টাঙ্গ গদাধরের পাটবাড়িতে আমার সঙ্গে গিছল আমি বললাম এখানে তিনি ধ্যান করতেন সেই জায়গায় অমনি ষাষ্টাঙ্গ চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ গোস্বামী রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে শ্রীরামকৃষ্ণ সাষ্টাঙ্গ আর আচারই খুব গোস্বামী এখন সমাজে নিতে পারা যায় শ্রীরামকৃষ্ণ সে লোকে কি বলবে তাও তো চায় না গোস্বামী না সমাজ তাহলে তৃতার্থ হয় অমর লোককে পেলে শ্রীরামকৃষ্ণ আমায় খুব মানে তাকে পাওয়াই ভার আজ ঢাকায় ডাক কাল আরেক জায়গায় ডাক সর্বদাই ব্যস্ত তাদের সমাজে অর্থাৎ সাধারণ ব্রাহ্ম সমাজে বড় গোল উঠেছে গোস্বামী আজ্ঞা কেন শ্রীরামকৃষ্ণ তাকে বলছে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো তুমি পৌত্তলিক আর অতি উদার সরল, সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না এইবার ঠাকুর সঙ্গে কথা কহিতেছেন। জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন কাহারও চাকুরি করেন না কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন এখন কিছু সংস্থান করিয়াছেন আর চাকরি করেন না জ্যেষ্ঠের বয়স পঁয়ত্রিশ ছত্রিশ হইবে তাঁহাদের বাড়ি কেদেটি গ্রামে কলিকাতা বাগবাজারেও তাহাদের বসতবাটি আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেক না এগিয়ে পড়ো চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি সোনার খনি প্রিয় সহাস্যে আজ্ঞা পায়ে বন্ধন এগুতে দেয় না শ্রীরামকৃষ্ণ পায়ে বন্ধন থাকলে কি হবে মন নিয়ে কথা মনেই বদ্ধ মুক্ত দুই বন্ধু একজন বেশালয়ে গেল একজন ভাগবত শুনছে প্রথমটি ভাবছে ধিক আমাকে বন্ধু হরিকথা শুনছে আর আমি কোথা পড়ে রয়েছি আর একজন ভাবছে ধিক আমাকে বন্ধু কেমন আমোদ করছে আর আমি শালা কি বোকা দেখো প্রথমটিকে বিষ্ণুদূতে নিয়ে গেল বৈকুণ্ঠে আর দ্বিতীয়টিকে জম নিয়ে গেল প্রিয় মন আমার বস নয় শ্রীরামকৃষ্ণ সে কি অভ্যাস যোগ অভ্যাস দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। দিকে ঘরের কাপড় তারপর লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে গোস্বামীর প্রতি আপনাদের কিছু কথা আছে গোস্বামী অতীত বিনীতভাবে আগ্কে না দর্শন হলো আর কথা তো সব শুনছি শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের দর্শন করুন গোস্বামী অতি বিনীতভাবে একটু মহাপ্রভুর গুণকীর্তন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গোস্বামীকে গান শুনাইতেছেন গান আমার অঙ্গ কেন গৌর হল গোড়া চাহে বৃন্দাবন পানে আর ধারা বহে দু নয়নে ভাব হবে বই কিরে ভাব নিধি শ্রী গৌরাঙ্গের যার অন্ত কৃষ্ণ বহী ভাবে হাসে কাঁদে নাচে গায়ে বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে গোড়া আপনার পা আপনি ধরে গান সমাপ্ত হইল ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি এ তো আপনাদের অর্থাৎ বৈষ্ণবদের হলো আর যদি কেউ শাক্ত কে ঘোষপাড়ার মতো আসে তখন কি বলবো। তাই এখানে সবভাবই আছে এখানে সব রকম লোক আসবে বলে বৈষ্ণব শাক্ত কর্তাভজা বেদান্তবাদী আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী তাঁরই ইচ্ছায় নানা ধর্ম নানা মত হয়েছে তবে তিনি যার যা পেটে সয় তাকে সেইটি দিয়েছেন মা সকলকে মাছের পোলৌয়া দেয় না সকলের পেটে হয় না। তাই কাউকে মাছের ঝোল করে দেন যার যা প্রকৃতি যার যা ভাব সে সেই ভাবটি নিয়ে থাকে বারোয়ারিতে নানা মূর্তি করে আর নানা মতের লোক যায় রাধাকৃষ্ণ হর পার্বতী সীতারাম ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে যারা বৈষ্ণব তারা বেশি রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে যারা শাক্ত তারা হর পার্বতীর কাছে যারা রামভক্ত তারা সীতারাম মূর্তির কাছে তবে যাদের কোন ঠাকুরের দিকে মন নাই তাদের আলাদা কথা বেশ্যা উপপতিকে ঝাঁটা মারছে বারোয়ারিতে এমন মূর্তিও করে ওসব লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে আরে ও কি দেখছিস এদিকে আয় এদিকে আয় সকলে হাসিতেছেন গোস্বামী প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন